السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله والصحبه أجمعين ومنتبعهم بإحسان إلى يوم الدين اما بعد بريد الشكبر اندو ابنا دشبايكي امنتون جنتشي পিস বাংলা এর একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ধারাবাহিক আজকে আমরা কিতাব উত্তিদ এর আরেকটি দর্শ শুনব এর পরিচয় তকদের সম্পর্কে কিছু মৌলিক বিষয় আমরা শুনেছি লেখক রহম্লা তিনি কিতাব উত্তিদের যে ঠাটতম অধ্যায় সেটি তিনি নিয়ে এসেছেন বা যারা ভাগ্যকে অস্বীকার করে থাকে তাদের বিষয়কে কেন্দ্র করেই অধ্যায়েছেন আমরা সেই অধ্যায়ে থেকে প্রথমেই অংশ থেকে একটি বর্ণনা যেটি শহীদ মুসলিমের হাদিস দিয়ে তিনি প্রমাণ করছেন তকদির এর প্রতি ইমান আনার এবং তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি সে অভুত সম তার স্বর্ণের মালিক হয় এবং সেগুলিকে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ আল্লা সেগুলি তার কাছ থেকে কবুল করবেন না যতক্ষণ না সে ব্যক্তি তাকদীর এরপর সে তিনি দলিল নিয়ে এসে সেখানে বোঝাচ্ছিলেন আমরা সেদিকে আবার ফিরে আসব বিষয়টি ছিল তাকদীর এর সঙ্গে আমরা জেনেছি কিন্তু তাকদীর বলতে কোন অংশটুকুকে বোঝানো হয় শুধু মাহফুজে লেখে রাখা হয়েছে সেটাকে তাকদীর না আল্লাহ রবুল্লাহ আলামিন তার ইচ্ছা অনুযায়ী কিছু সৃষ্টি করেন সেগুলিকে তাকদীর কাকে বলা হয় আমরা বলেছিলাম যে তাকদীর তাকদীর এর মূল বিষয় হল চারটি এই চারটির সমন্বয়ে বলা হয় সেই চারটি হলো প্রথম হল এলম দ্বিতীয় হলো কিতাব আতু তৃতীয় হল মেসি আতু চতুর্থ হল খালক এলম আল্লাহন আলার গ্যান এটা হলো তাকদীর প্রথম অংশ দ্বিতীয় হলো আল কিতাবাহ লিখে রেখেছেন তৃতীয় হলিআ আলো আল্লাহ করছেন বাস্তবে এসব মূলত হল তাকদীর এর অংশ প্রিয় বন্ধুরা প্রথমে আল্লাহ আলম বলছেন এর উনষাট নম্বর আয়তে বলছেন তিনি জানেন যা কিছু জলে ও স্থলে রয়েছে সেগুলি তিনি জানেন ও ম্যাচিন ইয়া কোন একটি গাছের একটি পাতাও পরে না কিন্তু আল্লাহ সুহান তিনি সেটা জানেন তার অজানার বাইরে নয় গাছের পথা ঝরাও নয় অনুর ভাবে পৃথিবীতে এমন কিছু নয় কোন গাছের একটি ফল যেটি চাই শুষ্ক হোক অথবা রসাল হোক যেগুলি অন্ধকারই হোক पृथ्वी हालात सुबह कारण लेखे रखार विषय सीम क्या क्योंकि क्यों पर्यत सीम ला नेहूर सीमान কেয়ামত পর্যন্ত পর্যন্ত। কিন্তু আল্লাহ হওয়া তা আলার তার জ্ঞান তার এলম এই এলমের বিষয়টি সেটি সীমাবদ্ধ নয় সেটি বিশাল সেই বরং কেয়ামতের পূর্বে যা কিছু হয়েছে হচ্ছে এর চেয়ে কিয়মতেন প্রথম স্তর যেটি সেটি হল কোন জিনিস ঘটার পূর্বেই আল্লাহ পূর্ব থেকে তিনি জানেন লেখার পূর্বেই দ্বিতীয় স্বর হলো আলকিতাবাহ আল্লাহ রবাহ আলমিন তার জ্ঞানের আলোকে তার জানার আলোকে যে বিষয়গুলি ঘটবে আসবে সেগুলি তিনি জানেন সেই জানার আলোকে সেই বিষয়গুলিকে তিনি আয়তে বলছে যে ইন্নাদি লিখে রাখা হয়েছে সেটাও হলহে মাহফুজে বরং আল্লাহ রাবুলি আলমিন কলমকে সর্বপ্রথম সৃষ্টি করলেন করে বললেন যে তুমি লেখো কি লিখবো আল্লাহ ले लिखते थको कैम पर्त घटे अल्लाह सुबह लिखे रेखे तकबीर अंश तीय अल मसिया घटे से घटार पूर्व अल्लाह रबुल आलमी बटेना बरगुल इच्छा पोषण कर घटे मसिया रबुल आलमी एक व्यापक विषय বলা হয় যেমান এবং তার সম্রাজ্য যা কিছু ঘটে থাকে ভালো মন্দ সব কিছু আল্লাহ সুবাহ ইচ্ছার বাইরে কিছু নেই সব আল্লাহ সুবহান ইচ্ছা অনুযায়ী পৃথিবীতে সবকিছু ঘটে থাকে ইচ্ছা করেন্লাহ রা শুধু বলেন সেটা হয়ে যায় ফির বন্ধুরা তকদীর ইচ্ছা আল্লাহ বলেন তৈতৃতীয় স্তর যেটি সেটি হলো আল মেসি আর ইচ্ছা চতুর্থ হল আল খালক আল্লাহ রাবুল আলমিন প্রথমে তিনি সেগুলি জানেন এরপরে তিনি এগুলিকে লিপিবদ্ধ করে রেখেছেন এরপরে তিনি এগুলিকে বিকাশ ঘটানোর জন্য তিনি ইচ্ছা করেন তারপর আল্লাহ রবাহিনতীত যা কিছু রয়েছে সবকিছুর খালেক হলেন আল্লাহ রবাহিন সবকিছুর মালিক হলেন আল্লাহ রা সবকিছুর পরিচালক হলেন আল্লাহ সুবাহ সে অংশগুলি আমরা জানলাম তা হল তাকদীর এর চারটি স্তর রয়েছে প্রথম হলো আল্লাহ সুবাহনত রা আল জানার বিষয় দ্বিতীয় হলো আল্লাহ সুবাহন সেটি লিখে রাখার বিষয় তৃতীয় হলো আল্লাহ সুবাহন সেটি ইচ্ছার বিষয় চতুর্থ হল আল্লাহ সুবাহ আমরা সকলেই মুসলিম বলে দাবি করে থাকি বা যারা ইসলামের অনুসারে করে থাকি সাল্লাম এবং সাহাবাই কেরামগন যেভাবে তাকদীর গ্রহণ করেছে কেবলমাত্র সত্যিকারী আহলসুল আর যারা যারা করিসের আলোকে প্রতিটি ইসলামের বিষয়কে গ্রহণ করতে চান ग्रहण कर बाकी अनेक रही तकदिर क्षेत्र पथे तुलदीर विषय मानूष मुसलमाना साधारण तीन भागे विभक्त एक भाग जा बसिस्वीकारा हलन मध्यमपंथी अतिरंजित ना, ना कम তারা হলেন মধ্যমপন্থী তারাই হলেন সঠিক সে তিন শ্রেণীর করে তারা মনে করে যে পৃথিবীতে যা কিছু ঘটতেছে সব আমার লেখা অনুযায়ী আমার এখানে কোন অধিকার নেই আমার এখানে কোনো ইচ্ছা স্বাধীনতা নেই সবকিছু একমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিন যেভাবে লিখে রেখেছেন আমি একটা কাঠের পুতুলের মতো শুধু চলতেছি সেই অনুযায়ী এ হল তাদের কথা এবং এজন্য তারা বলে যে সুতরাং মানুষ সে আজাব পাওয়ার হকদার নয় কারণ সে তাকে আজাব কেন দিবে সে তো তাদের অনুযায়ী সবকিছু ঘটেছে আমরা বলবো যে এটি বাতিল কথা কোনো সঠিক নয় দ্বিতীয় শ্রেণী আল কাদারিয়া এরা হল আবার তাদের জাবারিয়াদের বিপরীত কাদারিয়া বলে যে মানুষ যা কিছু করছে ঘটছে সেগুলি সব মানুষের নিজস্ব বিষয় অর্থাৎ মানুষই এগুলি সব স্রেষ্টা এখানে আল্লাহর ভাগ্যের কোনো বিষয় নেই এটি তাদের বিপরীত প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা এই বিষয়ে ফিরে আসব আমাদের বাকি অংশ পূর্ণ করব ইনশাআল্লাহ ও সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكروا মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি দেখুন আমার প্রোগ্রাম शुदुम पंगलंगी मोहम्मद हाशिम मदानी हाशिम मदानी खराब क्यों जीवन सफलतार्थामी तरीका जानार् ইসলামী নৈতিকতা দেখুন আদৌ প্রতি রাত দশটায় বাংলাদেশে আর রাত সাড়ে নারতে পিস বাংলায় উই আরেসিং ওয়ান বিগ প্রবলেম আর ইউ মুসলিম দ স্পেস টু টক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 The freedom to unmask So there various wills which we can prove the argument yeah, to be wrong no. <laughs> <laughs> Dekhoon, Dr. Jaakirir Shungi Alaapkori Paroverti Anushthan, Peace TV, Bangalaya Assalamualaikum warahmatullahi wabarakatuh প্রিয় দর্শক আবার আমরা ফিরে আসছি ছোট্ট বিরতির পর আমাদের একটি গুরুত্বপূর্ণ দর্শে যে দর্শটি ছিল তাকদীর সংক্রান্ত আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম যে তাকদীর কে কেন্দ্র করে ভাগ্যকে কেন্দ্র করে মানুষ তিন দলে বিভক্ত হয়েছে এক দল, যারা এ ভাগ্যকে বলে থাকে তারা যে মানুষ একটা কাঠের পুতুল অর্থাৎ ভাগ্যে যেভাবে আছে কাঠের পুতুলকে যেমনে নাচায় তেমনি নাচে ঠিক মানুষের অবস্থাটা হলো এই সুতরাং মানুষ অন্যায় লিপ্ত হলে তাকে কোন শাস্তি দেওয়া এটি বেআইনি কথা এই ধরনের তাদের অপ্রাসঙ্গিক কথাগুলি এ হো জাব্রি সম্প্রদায় যারা বলে যে মানুষ হলো মাজবুর মানুষ বাধ্য এগুলি করতে সেই হিসাবে মানুষ করতেছে আরেক শ্রেণী তারা তাদের বিপরীত তা কাদারিয়া তারা বলে যে না এখানে কাদার বলতে কিছু নেই मानुष निज स्वाधीन अनुजयी जहाँ मन चाय चलते नहीं मानुषा मत मन चाय तृतिय श्रेणी हलो आहलिस कुर हादीस आलो के इसलम के ग्रहण कर चलेनाटी कथाई ठीक नरब मध्यमपन्थी मानुष जिसमस्त करी सब अल्लाह रबुल्ला आलमीन भाग्य निर्धारण भाग्य अनुजाई लिखा रखा नियम अनुजाई मानुष चलते भलोम मानुषे आलमी स्वाधीनता दिए अल्लाह रबुल आलमीन दें আল্লাহ রা আলমিনের পথে চলতে হবে আর এই হলো কুফরি পথ এ কুফরি পথে চলা যাবে না এ হেদায়তের পথে চললে পাওয়া যাবে জান্নাত আর এ কুফরি পথে চললে যেতে হবে জাহান্নে প্রিয় বন্ধুরা তাই उदाहरण स्वरूप मानुष जन कैक श्रेणी खावा दे झाल मिस्टी टक रुचिसील से खाचे फेले रखे तुम्हारा যা ভাগ্যে শুধু মিষ্টিটাই রুচিসীল সেজন্য খাচ্ছি টকটা রুচিশীল নয় সেটা খাচ্ছি না তা তো নয় প্রধুরা আসুন তা একজন মুমিন মুসলিম তার জীবনে যা ঘটছে সেগুলি তার ভাগ্যে রয়েছে সেটাও বিশ্বাস করবে এবং তাকে এগুলি বাধ্য করা হচ্ছে করার জন্য তা নয় বরং আল্লাহ রবুল্লা আলামিন তাকে দুই পথেই দিয়েছেন এবং কোন পথে গেলে কি হবে সেটিও আল্লাহ রাবুল্লা আলামিন বলে দিয়েছেন যার কারণে আল্লাহ রবী আলামিন ভালো পথে চললে खराब पथे चल प्रसिद्ध सहबी अबादी बन प्रिय सन्तान दीदा टू তুমি কখনো ইমানের স্বাদ ইমানের মজা তুমি অনুভব করতে পারবে না কিছু বিপদ ঘটে গেছে তোমার ভাগ্যে এই বিপদ আছে তাই তুমি এই বিপদে লিপ্ত হয়ে গেছো বা তোমাকে এই বিপদ আক্রমণ করেছে অর্থাৎ আমার জীবনে যা কিছু ঘটতেছে সবই আল্লাহ সুবাহর কাছে নির্ধারিত করা রয়েছে তারপর বলছেন কলম বলছে যে আল্লাহ কি লেখবো আল্লাহ রব আল বলছেন ক্যামত হওয়া পর্যন্ত যত কিছু ঘটবে সবকিছুর তাক তুমি লিখে ফেলো বলতে রসুলছি যে ব্যক্তি এই তাকদীরের প্রতি ইমান না এনে মারা যাবে ফালাই সামিনী সে আমার মধ্যে অন্তর্ভুক্ত নয় অতএব একজন মমিন মুসলিম যে হতে চাইবে পণ্য ইমানদার হতে চাইবে এর কেম পর্যন্ত যা ঘটবে কলম সেগুলি লেখল অন্য আরেকটি বর্ণনা এসেছে রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি তাকদীর ভালো মন্দ সব বিষয়গুলির প্রতি তাকদীরের প্রতি ইমান আনবে না সে তো অমিনই নয় প্রথমে যেটি আমরা শুনলাম আবদুল্লাহিনহু বলছেন কেউ যদি অভুধ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ কি করে আল্লাহর পথে ব্যয় করে থাকে আর তাকদের প্রতি ইমান না আনে তাহলে আল্লাহ রব আলিন এগুলিকে কবুল করবেন না কারণ তকদির প্রতি আর যদি না হয়ে থাকে তাহলে তার কোনো মারা যায় তাহলে তো তার স্থান জাহান্নাম ছাড়া আর কিছুই নয় জাহান্নামের আগুনে জ্বলবে লেখক রাহমহল্লা এখানে আরেকটি হাদিস নিয়ে এসেছেন তবেই বলছেন যে আমি ওবাই বিন কাব রবি আসলাম فقلت في نفسي شيء من القدر اما ذاকে বললাম যে সাহাবী উবাই بن কাআব রাদিয়াল্লাহু আনহু তাকদির সম্পর্কে আমার কাছে কিছু যেন খটকা যাচ্ছে فحدثني بشيء لعل الله يذهبه من قلبي অতএব আপনি আমাকে কিছু হাদিস শুনান আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতর থেকে এই সংশয়গুলিকে দূর করে দিবেন সেগুলি জানার فقال لو انفقت مثل احد ذهبا ما قبله الله منك حتى تؤمن بالقدر বললেন তুমি যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এটা কবুল করবে না যতক্ষণ না তুমি কি তাকদীরের প্রতি ঈমান আনো لم يكن ليخطئ وما اخطأك لم يكن ليصيب তোমার জীবনে যা ঘটে গেছে এটা সবগুলি তোমার তিনি জানেন সেই অনুযায়ী তিনি আর যদি তুমি এই বিশ্বাস না রেখেই মারা যাও এই তাকের প্রতি ইমান না এনেই তুমি মারা যাও তাহলে লাকুন্ত আহলিন্নার তুমি জাহান্নামি হবে বন্ধুরা কারণ শুনে যা বুঝলাম বুঝলাম বিষয়টাকে আরো নিশ্চিত হওয়ার জন্য আমি আরো আসলাম কার কাছে আবদুল্লাহ ইবন সৌদ রাজি কাছে সাহাবি হোজাই ফুল ইমানের কাছে ওজাইদ আব না সাহাবেতের কাছে হ সকলেই ওভয় বিন কাবি আল্লাহ যে ধরনের হাদিস আমাকে আল্লাহ রসুল সাল্লাম থেকে শোনালেন তারা সবাই আমাকে একই ভাবে ওই হাদিস শুনালেন যে আসলে যদি তা প্রতি ইমান না হয় তাহলে আমি জাহান্ন লেখক রাহমহ তিনি জীবনের ভাগ্যের ভালো মন্দ যা কিছু রয়েছে আমরা বিশ্বাস করব আল্লাহ সুবাহ আমাদের বিষয়গুলি তিনি অগ্রিম জানেন আল্লা সুবাহিকে তিনি লিখে রেখেছেন আর সেই লেখা অনুযায়ী আমাদের জীবন সেগুলি ঘটতেছে थी विषय सूझ नहीं करतम एट हतो यार तुम जन सकले ইমানের যে মোট ছটি রয়েছে, ছটির রোক বিষয় রয়েছে আল্লাহ সুহান প্রতি ইমান ফেরেস্তাদের তার ফেরস্তাদের প্রতি ইমান এবং আসমানি কিতাব সমূহের প্রতি ইমান নবির আসুলের প্রতি ইমান আখরাতের প্রতি ইমান এবং গুরুত্বপূর্ণ বিষয় হল ওয়ু মিনাবিল কাদি খাই রিহারিহি ভাগ্যের ভালো মন্দির প্রতি ইমান আসুন আমরা এই ইমানের মৌলিক বিষয়গুলির প্রতি যেন পূর্ণ ইমান এনে তাকদের এর প্রতি আমরা পূর্ণ ইমান এনে আমরা সকলেই সকলে মমিন মুসলিম হতে পারি মুসলিম মমিন হয়ে আমরাই ইহকাল ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে আখরাতে জান্নাতের পথে পথিক হতে পারি জান্নাতি হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ওবার